السلام عليكم ورحمه الله وبركاته سبحانك الحمد لله, <الحمد لله>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 وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيد مجيد উদি আলমা মিন সৌ আলম كَمَا عن هذه الشجره الا ان تكونا ملائكين او تكونا من الخالدين وقسمهما গত কয়েক দু মাস থেকে আপনাদেরকে কোরআন এর গল্প শোনাচ্ছি হাজরত আদমা সালামের গল্প দিয়েই শুরু করা আগেই বলেছি গল্প শুধু গল্প নয় আল্লাহ শুধু গল্পের জন্যই গল্প অপ্রাণে আনেন নাই ওই গল্পের রস মজা আমাদের জন্য শিক্ষণীয় যে বিষয়গুলো সেগুলো আমাদের জন্যে আল্লাহ তার থেকে শিক্ষা নেওয়ার জন্য এই গল্পগুলো আমাদের সামনে রব পেশ করেছেন যার কারণে কোনো গল্পই সিরিয়াল মতো নাই যখন যা মনে হয়েছে প্রয়োজন আল্লাহ ওই প্রয়োজন অনুযায়ী গল্পের অংশগুলো সিরিয়াল ছাড়াই নাজির করেছেন তো সেই গল্পের শুরু গল্পই তো হজরত আদমা আলিহি সাল্লামের গল্প কয়েকজুমা থেকে আমরা আদমা আলি গল্প থেকে যা শিখার চেষ্টা করছি বলার জন্যে আজকেও কিছু বিষয় শুনব ইবলিস হজরত আদমা আলাইসালামকে ধোকা দিতে গেল আদমা ধোকা খেয়ে গেলেন হওয়া আলহ আলাই তিনি খাওয়া হলো নিষিদ্ধ ফল খাওয়া হলো গত জুমায় বলেছি যে এই ক্ষেত্রে হজরত আদমা কোন পাপ করেন নাই এটা সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম কোন নবী কোন গুণাহ করেন নাই যে বিষয়গুলো নিয়ে আপত্তি করা হয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে হজরতে আজম আলি সাল্লাহামের প্রসঙ্গ আগেও এই বিষয়ে লম্বা আলোচনা হয়েছে যে আজমা আলিহিস্লাম কোন পাপ করেন নাই ভুল করা আল্লাহর হুকুম অমান্য করা আর পাপ এক জিনিস না আল্লাহর হুকুম অমান্য করলেও পাপ হয় না এর অনেক উদাহরণ দেখিয়েছে বিশেষ করে রোজার সময় ভুলবশত খেয়ে ফেলা এটাও আল্লাহর হুকুম অমান্য করারই না কিন্তু তা কোনো হয় না ভাঙ্গে না। আদম আলি সাল্লাহ ব্যাপারটাও তাই কাজী সমস্ত সমস্ত নবীরা নিষ্পাপ এই বিশ্বাস এটা আহরুসুল্লা জামা যে জামাতকে রসুল জন্নতি বলেছেন এই জামাতের বিশ্বাস কোন নবী কোনো পাপ করেন নাই না আদম না ইউসুফ আলী ইসালাম না না হজরত এখানে যে বিষয়টা ফল খাওয়ার পর ইবলিস আর আদমা আলি সালাম এর পার্থক্যটাও দেখিয়েছি আপনাদেরকে ইবলিস ভুল করেছে নিশ্চিত তার ওই নিশ্চিত অপরাধ তাকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ জানিয়েছে জানানোর পরেও ইবলিস নিজের ভুল স্বীকার না করে নিজের ভুলের উপর পুরা দৃঢ়ভাবে তার অবস্থান আরো শক্ত করার জন্যে সে আল্লাহর কাছে টাইম চেয়েছে সুযোগ চেয়েছে কেয়ামত পর্যন্ত এটা তার আরেকটা মারাত্মক অপরাধ কারণ কোন উদ্দেশ্যের সুযোগ চেয়েছে যে যখন গেলাম আপনার বান্দাদেরকেও আমি সাথে করে জাহান নামে নিয়ে যাবো মারাত্মক ইডলিশ এর স্বভাব ভুল স্বীকার না করা ভুলের উপর থাকা আরো ভুলে জড়াইয়া যাওয়া নিজের অনুসারীদের সহ ভুলের মধ্যে জড়ায়া যাওয়া এটা আরো অপরাধ এটা ইডলিশ এর স্বভাব আর নবীর স্বভাব কি নবীর ভুলটা স্পষ্ট না সাক্ষাৎ আদম আলাই তো মুসা আলাই সালাম ঘরের মেজ সন্তান যেমন একটু একটু ডান পিটে হয় রাগ বেশি হয় আহলাত বেশি থাকে আদম আলাইসাল্লাম বুহারি হাদিস মুসা আলাইস্লাম কে আদম আসাল্লাম জিজ্ঞেস করছেন তোমার কে বলছে আমি ভুল করছি কে বলছে যা। কাহা আমি তাওড়াতে পাইছি ও আচ্ছা তাওরাতে বেশ পার সিদ্ধান্ত আগে ঠিকই হয়ে আছে ঘটনা এইভাবে ঘটবে তো তুমি আমার দূষ দে তো রসুল বলেন যে মুরসা আলি সাল্লাম আদম আলাইসাল্লাম কাছে হেরে গেছে তার মানে কি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আদমা আলাইসাল্লাম নিজেও জানেন তিনি কোন অপরাধ করেন নাই যা হয়েছে ভুলে হয়েছে এবং এটা আল্লাহরই ফাইসাল তারপরেও আদমা আলাই নিজের পবিত্রতা আল্লাহর সামনে প্রকাশ করেন নাই আমি নির্দোষ আত্মপক্ষ সমর্থনের যে একটা সুযোগ থাকে ওই সুযোগটা তিনি নেন নাই বরং তিনি সব দায় নিজের কাদি নিয়ে কি বলেছেন রব্বানা জালামনাফুসা আল্লাহ আমি ভুল করেছি আমি আমার নষ্টের উপর জুলুম করেছি আপনার কথা রাখতে পারি নাই হচ্ছে কোন ভাবে আমি মানতে রাজি না যাই হোক আজমা আলিয়া হওয়া আলিয়া ফল খাইলে ফল খাওয়ার পর সর্বপ্রথম তাদের উপর যে সমস্যাটা দেখা দিল সুরা আরা ফ নম্বর আয়াতি আদমল কম জিমি বাস মালি উম لا কবিরুহ এই আয়াতে আল্লাহ দেখিয়েছেন ফল খাওয়ার সর্বপ্রথম যে রেজাল্ট সেটা হচ্ছে আদম আর হওয়া আলী সাল্লামের শরীর থেকে কাপড় গুলা খুলে গেছে গাছগাছালির পাতা দিয়া তারা নিজেদেরকে ঢাকা শুরু করছে লজ্জা ঢাকা মুভাস বলেন এটা হচ্ছে হারামের প্রথম শাস্তি হারাম যখন পেটে যাবে অটোমেটিক আমার শরীর থেকে পোশাক নামা শুরু হবে আজকের এই বেহায়াপনা উলঙ্গার পেছনে সবচেয়ে বড় কারণ এটা যে আমার কামাই হারান আমার সন্তানকে আমি হারাম খাওয়াই যার কারণে তাকে শালীন পোশাকের কথা বললে সে আমাকে মনে করে আমি ব্যাগ পারে। যত পোশাক করতে পারে অন্যকে আকর্ষণ করার জন্য যত ওই ঐরকম পোশাক করতে পারে ওইটাই এখন আধুনিকতা অথচ ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে সৌরানুর আয় থার্টি ওয়ান একত্রিশ আঠারো নম্বর পারা। আর আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনাত ইয়াহযুদ্নাম মিন আবসারিহিন ওয়ায়াহফায্নু ফুরুজাহুম ওয়ালা ইয়ুবদি না যিনাতাহুম ইল্লা মা যহারা মিনহা ওয়াল ইয়াদrib নাবিখুমুরহিন আলা জুবী ইসলামে দৃষ্টি ভংগে হচ্ছে নারীরা তাদের সৌন্দর্য গোপন করবে নারীরা তাদের সৌন্দর্য গোপন করবে গোপন করার কিছু প্রক্রিয়া দেখাই অন্যতম যেন তার চেনে না যায় সৌন্দর্য কোনোভাবে প্রকাশ না পায় এটা ছিল দিন এইটাই ছিল দিন এটা শরীর এই বিষয়ে কোন রকমের ছাড় নাই এটাকে যদি কেউ অবহেলা করে তার ছিল্লের নজরে দেখে তার ইমান থাকবে না কারণ লাগে আশ্চর্য লাগে আজকাল এই পর্দার কথাগুলো বললে। মানুষ নামাজ পড়ে রোজা রাখেন কপালে আমার চেয়ে আমার তো নাই তার কপালে বড় গাগ হয়ে গেছে অথচ তার সন্তান তার বিবি বেহায়া অবলম্ব হইয়া রাস্তায় ঘুরতেছে তাকে বললে আমি খারাপ হয়ে যাই আল্লাহ মোহাম্মদ সফি খারাপ হয়ে যায় হাজরত বললেন যে নারীদের পরিবেশ সুন্দর না করা মেয়েদের মেয়েদেরকে স্কুল কলেজে যেন না পাঠানো হয় সহ ব্যবস্থা তিনি অস্বীকার করেছেন কারণ কারণ তিনি উম্মতের রাহ্বান উম্মত যখন জাহান নামের দিকে আগায় তার তো কলেজায় আগুন লাগে কারণ তিনি আমি সমস্ত জনতার রাহবার তিনি তারা তার বিরুদ্ধা করবে ইসলাম বিদ্যুৎ করবে তিনি জানেন জানতেন তারপরে সাহসী উচ্চারণ করেছেন আমরা মবারক জানাই মনে করেন না এটা আল্লাহ মাহমুদ একার বক্তব্য এটা গোটা আরেম সমাজের বক্তব্য নারীদের পরিবেশ নিশ্চিত করে তার নিরাপত্তার পরিবেশ নিশ্চিত না করে আমরাও বলি আমার মাকে আমার বোনকে আমার আমার ওই যেখানে সন্তান তার সহকর্মী দ্বারা নাজেহাল হয় তার শিক্ষক দ্বারা নাজেহাল হয় ওই পরিবেশে আমার সন্তানকে দিবো না আমার সন্তান মূর্খ থাকবে তাও আমার সন্তানকে চরিত্রহীন তার চরিত্র ধ্বংস করার জন্য কোনো দিনদার মুসলমান যার ইমান বিন্দু মাত্র আছে যার চেতনা বিন্দু মাত্র আছে নির্লজ্জনা আত্মসম্মানবোধ আছে ইমানই হাইরে আছে যার দিলের মধ্যে বিন্দু মাত্র ইমানের দূর আছে সে বলবে আমার সন্তান মূর্খ থাকবে তাই ওই সমস্ত শেয়াল কুকুর দ্বারা আমার সন্তান যেন নাজেহাল না হয় সে ওই চেতনা লালন করবে অথচ আল্লা মাহমুদ সঙ্গে এই কথা বল ভালো মানুষদের বিপক্ষে চলে গেছে ভালো কয়টা তার দলের নেতা কর্মী নাই ওই ওই লোক পর্যন্ত আল্লা মাহমদ শফিকে হুমকি দেয় মামলা হামলার হুমকি দেয় আল্লাহ শফিরা মামলা হামলার ভয় পায় না ইমানদাররা মামলা হামলার ভয় পায় না ছা ছিটায় থাকবে আমাকে যেন খোঁজ না পাওয়া যায় লাশ কবর দেওয়ার জন্য যেন না পাওয়া যায় আমরা তাদের সন্তান আমাদেরকে হুমকি ধমকে দেওয়ার লাভ নাই ইমানের কথাগুলো বলেছি বলবো জীবন চলে যাক টুকরা টুকরা হোক তাও ইমানের বিষয়ে সব জায়গায় মিনমিন চলে না আপনার একটু আত্মসম্মানে লাগে না একটু আত্মসম্মানে লাগে না ওই এমন পোশাক আপনি আপনার মেয়ের গায়ে আপনার সন্তানের গায়ে কি করে তুলে দেন যে পোশাক দেখে আরেকটা ছেলে আমার তো বলতে সহ্য করেন জনাব আপনি ওই দিন আর সহ্য করতে পারবেন না যেদিন আল্লাহ এই অপরাধের দায়ে আপনাকে জাহান্নাবী নিক্ষেপ করবে আপনি দায়ুষ আপনার অধীনস্থ যারা ব্যাপার চলে লক্ষ লক্ষ যুবকের দৃষ্টি যার উপর পড়ছে ওই গুণার দায় আপনি এড়াতে পারবেন না আল্লাহ আপনাকে ধরবে আমরা তো চাই উৎসব আল্লাহ আপনাকেও বাঁচাইয়া দেন আমাকেও বাঁচাই দেন আমি বই আমার জিম্মাদারি আদায় করে আমি বেঁচে যাই আপনি মেনে আপনার জিম্মাদারি আদায় করে আপনিও বেঁচে যান আমাদের আর কি চাওয়া আপনি পর্দায় থাকলে আপনার সন্তান শালীন পোশাকে থাকলে পর্দা মানি আমরা বলি না বোরখা পড়তে হবে বরং বোরখা পরে যদি পর্দা না হয় কোরআনের যে বিধান মৌলিক বিষয় ওয়ালায়ুদ্দিন এই কথাটা না বুঝার কারণে অনেকে অনেক রকমের ব্যাখ্যা আসে মূল কথা আপনি খোলেন না করার সুরানুর থার্টি নাম্বার আমি বলে দিলাম আপনি খোলেন দেখেন আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ওয়ালায়ুদ্দিন মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এটা হচ্ছে পর্দার মূল কথা এখন কেউ বোরকা পরেও যদি সৌন্দর্য প্রকাশ করে এখনকার ফ্যাশনেবল বোরকাগুলোর হালত এরকমই এখনকার হালক তেমনই আমার বোন যখন কুমিল্লা উচ্চারণ করতে চাচ্ছি না আমরা তো দোয়া করি আল্লাহ তার ভুল ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দেখি বোনের জন্য এই দোয়া আমাদের আমরা তাকে ছোট করার জন্য আমি এই কথাটা বলছি না এটা হচ্ছে চরম এক বাস্তবতা তার সিমান তার ফেসবুক স্ট্যাটাস দিল কি মৌলীরা এখন কি বলবে সে তো হিজাবই ছিল হিজাবি থাকা সত্ত্বেও সে কেন ধর্ষিতা হইলো আমি তাকে মেসেজ করেছি তার হিজাব ইসলামের হিজাব না আপনাদের মতো নষ্ট হিজাব এটা ওই হিজাব করে নিজের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না কারণ ওই হিজাব পুরুষকে আরো আকর্ষণ করে যে হিজাব পুরুষকে আকর্ষণ করে ওইটা পর্দার নামের ভন্ড প্রতারণা পর্দা করলে ভালো করে করো মুরগা ছাড়াও পর্দা হয় মোরগা আজকের যে মোর সৃষ্টের একসময় এরকম ছিল না হয়তো এখন এটা সহজ নিজেকে নিজের সৌন্দর্যকে গোপন করার জন্য একটা সহজ পথ আমরা বলি না প্রত্যেককে বোরকা পড়তে হবে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এটা কিসের জন্য তোমাকে আখ্যানোর জন্য, তোমার অধিকার ক্ষুণ্ণ করার জন্যে না না না তোমার সম্মান রক্ষার জন্য। কারণ তুমি যে অনেক দামি জিনিস তুমি অনেক দামি বস্তু আল্লাহ রসুল বলেছেন এই এই হাদিসের উপর আপত্তি করছে করে যাচ্ছে অনেকে করে কি যে আল্লাহ তালা নারী আল্লাহ রসুল নারীদেরকে সম্পদ বলেছেন মাতা আমানি সম্পদ নারীদেরকে खबर नहीं आगे ना नारी ना न क्या माता खराब अथच हादिसपुर अल कुल्लुकुम माता আল্লা সৃষ্টি করেন নাই সব কিছুরই কাজ আছে বিষাক্ত সব দেখ তারও কাজ আছে বাক ভল্লুক দেখো তারও কাজ আছে তুমি জানো না কিন্তু দুনিয়ার মধ্যে উপকৃত হওয়ার মতো যত বস্তু আছে আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম বস্তু হচ্ছে দামি বস্তু হচ্ছে একটা ঘর নেতকার হওয়া মানি ওই ঘর থেকে আব্দুল কাজের জিলারি বের জেনতেন কথা জানতেন কথা না একটা ঘর নেককার হয়ে গেলে একটা মা নে হয়ে গেলে ওই ঘরের থেকে কি বের হয় আরে ভাই আমি তো আমার মুখস্থ করছি কোরআন শুনি পুরা পড়ছি আম পারাম করছি আমার মায়ের কাছে আমি সর্বপ্রথম মাদ্রাসায় গিয়েছি আম পারাম করে আমার মায়ের কাছে পড়েছি আমাদের ভাই বোন সবাই আমরা মায়ের কাছে পড়েছি আমাদের বহু বড়রা আছেন যারা তার মায়ের কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছে আজকাল মাই তো হ্যাপ মাই তো জায়গা চাকরিতে সন্তানকে কে পড়ানো সন্তানকে কে পড়ানো সন্তান কাজের বুয়ার কাছে বড় হয় বড় আসের কথা সন্তান কাজের বুয়ার কাছে বড় হয় একদিন একটা লেখা পেয়েছিলাম আমার হৃদয়ে লেগেছে পিচি বাচ্চা আসছে পিচি বাচ্চা মাকে ফোন দিয়েছে মা আলমারির কোথায় মা বাবা আমি তো আলমারির চাবিটা নিয়ে সাথে করে। ও কেন মা আলমারির ভিতরে অনেক দামি দামি জিনিস আছে বাবা কাজের বুয়ারা ঘরে বুঝো না তুমি কোন কিছু মিস হয়ে যেতে পারে তো বাচ্চা বলে ও মা বলছি তোমার ওই আলমারির ভিতরের যে জিনিসটা ওইটা তোমার কাছে আমার চেয়েও দামি কারণ ওইটাকে রক্ষা করে তুমি চাবি নিজে নিয়ে গেছো আর আমাকে কাজের বুয়ার কাছে রাস্তা আজকে এই ঘটনার কারণে আপনি যখন বার্ধক্য আপনি সন্তানের দায়িত্ব আদায় করেন নাই ওই সন্তান বার্ধককে আপনার জিম্মাদারিও নেয় না সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া সে প্রভাসে সে উন্নত জীবনযাপন করছে আপনি বসে বসা ওই ইফতারের সময় আমরা দেখি বসে বসে চিরাধূল দেখেছি ওই ভিনিউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানে স্যার আপনাদেরকে আঘাত অর্জন এই কথাগুলো বলছিলেন এক চরম বাস্তবতা এক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আমরা বারবার এই কথাগুলো বলি সন্তানকে দিনদার বানান কেন আপনার জন্য। আপনার দুনিয়ার শান্তির জন্য আখরাতের মুক্তির জন্য এটা সবচেয়ে বেশি জরুরি সন্তান যখন দিনদার হয় সারাক্ষণ তার মাথায় ঘুরে হয় আমার কোন উচ্চারণ আমার কোন বক্তব্য আমার কোন আচরণে আমার মা বাবা কষ্ট পায় সে সারাক্ষণ টেনশনে থাকে আমাদের মা বাবা যখন বেঁচে ছিলেন বিশেষ করে বাবা তো রাগে ছিলেন বাবার কাছে কম ভিড়তাম এটা তো আমি একা না আপনাদের এখানে পুরাণ যারা আছেন কেউই তো ভিড়েন নাই আমার দোষ দিয়া লাগছে কেউই তো জানা চিন্তা করতাম কখনো একটু মনটা খারাপ দেখলে দৌড়ে দেয় পাউরি জ্যাপটা ধরতাম মা কোন সমস্যা না বাবা কোন সমস্যা নাই আহ গত তিন দিন আগে মাহফিল থেকে আসছি তাহার যুদের ঘরে ঢুকি সফর করে রাতে সফর করে তো চাবি থাকে তারা খুলে ঘরে ঢুকি বাচ্চারা যেই রুমে থাকে রুমের লাইট জ্বালানো কি লাইট জ্বালানো মনে পড়ছে আহারে এই দৃশ্যটা আমি কত দেখতাম এই রাতে আসলে তো দেখতাম মা তাহারুতে বসে আছে দোয়ার হাত উঠায় রাখছে কি দোয়া করে কি দোয়া করে এত বলে বাবা ওই টাইমে দোয়া করি আল্লাহ আমার বাপটারে তুমি শহীদ সালামতের ঘরে ফেরত এই দোয়া করি লাশ পাবো কেউ তো মরি নাই বলে এই মানুষ মারা না যায় কেমনে রাস্তার উপর থেকে তিরিশ ফিট নিচে গাড়ি উল্টাইতে উল্টাইতে যায় পড়ছে আমার তো একটা শরীরে একটা আঘাত থাকে একটা টোকাও লাগে আমি যেই পাশে ছিলাম ওই পাশের গ্লাস আমার ডানপাশের লোক আহত হয়েছে তার শরীর রক্তাক্ত হয়েছে এখানে আছে ড্রাইভার একটা সে আহত হয়েছে সবাই আহত হয়েছে আমার পাশে থেকে গ্লাস ভাঙল আমার ডানপাশের লোকটা রক্তাক্ত হলো আল্লাহ আল্লাহ আল্লাহ হেফাজত করেন বা আমার শরীরে তো গুতাও লাগে নাই তো এটা তো আমাদের ওই হাতের দোয়ার বর পথ তো আমি দাঁড়াই আছি খালার পিছনে খালা সালান ফিরাবে জড়াইয়া ধরবো ওই দৃশ্য মনে পড়ছে আর এইভাবেই তো আইসামাকে জড়াইয়া ধরতাম তাহার জুত করতো আয়সা জড়াইয়া ধরতাম তো খালা কেউ পিছন থেকে জড়াইয়া আহ আমার খালারও মনে পড়ে গেছে মায়ের কথা কান্দে আর বলে আহ রে আমি মা নাই আজকে তুই আমার জড়াইয়া আমাদের তো হালত এরকম ভাই কারণ বুঝেছি আমরা ওই ওই মা তার পায়ের আমার জান্নাত একে ছাড়া তো যেতে পারবে না আমার ইমান যত পাক্কা হত আমল যত দাগ পরে যাক মা বাবা মা বাবা খুশি আমরা বসাইছি বসাইয়া সারাক্ষণ তপস্থ থাকতাম আ আমার কোন আচরণ আমার কোন বক্তব্য আমার কোন কথায় না জানি মা কষ্ট পায় মাঝে মধ্যে খামাখা যায় পাও ধরা বয়ে থাকতাম খামাখাই পাও ধরতাম কোন কষ্ট করে দিয়ে চোখ দিয়া বাড়িতেছে কলিদার ওই শান্তি প্রশান্তির বরফ গলে গলে চোখ দিয়ে বাড়িতেছে ওই চোখ দিয়া বরফ গলা পানি হয় নাই আমি মনে করি আমার জাহান নামের আগুন নিবানোর জন্যে রব দুনিয়ায় এই পানি কবল করেছে আমি তো বিশ্বাস করি কিন্তু সন্তান যখন দিনদার না হয় ঠিক ঘটনা উল্টা যায় তখন বাবা মা সারাক্ষণ তটস্থ থাকে হায় আমার কোন আচরণে না আমার বাপ মাইন্ড করে সারাক্ষণ অস্থির থাকে না জানে আমার সন্তান কোন দিকটা রাগ করে নিচে পুছে কত রকমে তাদেরকে রাখতে হয় আমরা দেখি এই সমাজের মানুষ আমি আমি আসমান থেকে আসি মাটির নিচ থেকে উঠি নাই আপনাদের সমাজ থেকে বের হওয়া একজন মানুষ এই সমাজে আমি বড় হয়েছি এই সমাজে থাকছি সমাজের এই চিত্র আমার কাছে আপনারা কত আছেন, কত কষ্টে আছেন মুখ খুলে বলতে পারছেন না কেন কারণ হচ্ছে ওই যে মারানা রুমি বহু আগে বলে গেছেন আন্দোলনে দামন কুমু আর বাস কেন যে আমার ওই নিম গাছে লাগাইয়া দিব যেন আঙ্গুর ফলবে হয় এটা কি সম্ভব সন্তানকে বড় করছেন যেই পরিবেশে সন্তানকে যে আদর্শে লালিত পালিত করেছেন যে চেতনা তার মধ্যে আপনি ঢুকিয়েছেন ওই চেতনায় সন্তান বড় হইয়া এখন আপনার জন্য রব্বির হাম করবে। এটা তো আমরা তো আমার সন্তানকে ছোট থেকেই বোয়া শিখাচ্ছি পর মুখ দিয়া বলাই কারণ সে তো জানে না এর অর্থ আমি বলাই বলো কাবার সামনে দাঁড় করে বলো রব্বির হাম হুমা কামা রবাহ ছুটির সময় বলে দেই তুমি কি কি দোয়া করবা নিজের জন্য দোয়া করবা এক নাম্বার। বাবা মায়ের জন্য দোয়া করবা ওস্তাদের জন্য দোয়া করবা তাদের জিম্মাদারিটা ইমানই জিম্মদারি পাঁচটা দোয়া আমাদের বাচ্চারা নিয়মিত করে এক নম্বর নিজের জন্য দোয়া করবা দুই নম্বর বাবা মায়ের জন্য দোয়া করবা তিন নম্বর ভাই আমার বাচ্চাকে আমি ওইভাবে বড় করতেছি আলহামদুলিল্লাহ এরপরেও যদি নষ্ট হয় সেটা তো আল্লাহ আমার চেষ্টা আমি করে যাচ্ছি আমার চেষ্টা আমি করে যাচ্ছি আজকে আপনাদের এই পেরেসানিগুলো দেখলে আমাদের তো কষ্ট লাগে কেন হচ্ছে ছোট থেকেই তাকে শিখা ছোট থেকেই তাকে গড়ে তোলে জাকারি ওর হাতুল আবৃত্তি আত্মজীবনী যা লেখেছেন জেকার সেখানেছেন ছোট্ট একটা বালিশ ছিল আমার তো ওই বালিশ দখল বেদখল হয়ে গেছে কে জানি এটা ব্যবহার করতেছে আমি কান্না শুরু করছি কেন কান্না করো আমার বালিশ কাউর আব্বা দিছে এক চটখানা আমার বালিশ মানে এখনই আমার শুরু করছো এই আমার ত্যাগ করতে হবে ওই যে শিক্ষা শুরু হয়েছে আমাদের আমার ত্যাগ করতে হবে আপনার বাচ্চাদেরকে বাধা করেন এটা করোনা এটা করোনা আর মাটি এখনো সিমিন নরম আছে যেমন দাগ দিবেন ওই দাগ ওইরকমই থাকবে যখন এটা পাথর হয়ে যাবে আপনি দাগ দেওয়ার চেষ্টা করবেন আপনার হাত নষ্ট হয়ে যাবে আগুন লাগবে আগুন হ্যাঁ আগুন জ্বলবে শক্ত জিনিসের মধ্যে ঘোষা দিবে আগুন জ্বলবে ওই আগুন এখন সংসারে চলতেছে পারিবারিক যে সম্পৃতি নাই কেন কারণ ওই সম্প্রীতির জন্য ব্যবস্থা রেখেছেন আল্লাহ একটা আমি আর আপনি ব্যবস্থা খুঁজতেছি আরেক জায়গায় আল্লাহ ব্যবস্থা রেখেছেন কোথায় রব বলতেছেন ও আল্লা ফাই নাহীন সুরান ফাল দশ নম্বর পাড়া কাবিজুকুরান শরীফের চার নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন ও আল্লাহ আল্লাহ বলতেছেন ও আল্লাহ আল্লাহ দিলগুলাকে মিলিয়ে দিস লৌ আন সপ্তা এনবি আপনি যদি খরচ করেন কি খরচ মাফিল আর গোটা দুনিয়ায় যা কিছু আছে ওই দিল মিলানোর জন্য যদি সব খরচ করেন মা আল্লা কখনো আপনি ব্যবস্থা কি ইমান আর শেষ দিকে আল্লাহ তো বলেছেন ষোলো ষোলো নম্বর পাড়ার নম্বর সুরা তোহার ঠিক তিন চারি লাখ আগে দিয়ে বলেছেন إن الذين آمن هو عمل الصالح سيجعل له م الرحمن و يشت جئمانًا ب تعملرب আল্লা আল্লাহ নিজে তৈরি করে দিবেন আপনার চেষ্টা দরকার নাই আপনার দায়িত্ব হইল এক জায়গায় কাজ করা বাকি কাজ আল্লাহর জিম্মা এখন আমরা কি করি আল্লাহর জিম্মা নিজের কান্দি নিয়ে আমার জিম্মা বাদ আল্লাহর জিম্মা যেটা দিল লাগানোর যে ব্যবস্থা আমরা ওইটার পিছনে মেহনত করতেছি আরে ভাই না ওটা তো আল্লাহ এখন এটা নামের কারাগার হয়ে গেছে বাবার সাথে মায়ের কথা নাই মায়ের সাথে সন্তানের কথা নাই এক টেবিলে বসে খাই না একসাথে বসে খাই না অত আল্লাহ রসুল সাল্লাই শুননা এটা একসাথে খাওয়া এক প্লেটে খাওয়া একসাথে খেতেন রসুল কত তো বাচ্চা মানুষের যা হয় এদিক ওদিকে হাত দেয় তো রসুল কি বলেছেন ক্রাস কুল বিসমিল্লাহ আল্লাহর নামে খাও অকুল বিয়ামিনিক ডান হাতে খাও অকুল মিম্ম তোমার কাছ থেকে খাও একসাথে তিনটা আমল শিখে দিছেন এখন আপনি তো সন্তানই দেখেন না সন্তান তো নাই মানুষ দুষ্টেমি করে গল্প বলে আসলে বাস্তবতা আছে হয়তো এইরকম না বিষয় চা বলে ভাই আপনার বাচ্চা কত বড় তো হয়েছে হাঁক বাড়ে বলে এত বড় বলে আল্লাহ এত মোটা বলে না এত মোটা না এত বড় হয়েছে মানুষ এত বড় মানে এত মোটা না না এত বড় হয়েছে আরে কি আশ্চর্য এত বড় কেমনে হয় মোটা না মোটা না বলে তো এত বড় কেমনি হয় সকালবেলা যখন বাসা থেকে বের হই তখন সোয়া পাই তাই দেখাই এত বড় কথাটা একটু কৌতূহল কৌতূহলী কথা বা কৌতুক কৌতুকের কথা কিন্তু এটা হচ্ছে চরম বাস্তবতা সন্তান কোথায় যাচ্ছে কি করছে কোনো খবর নাই কোনো খবর নাই আপনার সন্তানের চোখের নিচে ওই কালে ডাক্তি আপনি বাবা হিসাবে আপনার চোখে না। তার ঠোঁটগুলো কালো হয়ে যাচ্ছে তাকে ওই স্বাধীনতা তাকে আস্তে আস্তে প্রথায় নিয়ে যাচ্ছে খবর আছে সেও জাহান নামে যাচ্ছে আপনার জন্যও জাহান রাস্তা সুগম করছে কারণ পুরাণে ক্যারিয়া আসছে এই সন্তান আপনার দুঃশন সুরা এই ন তোমাদের কোন বিবি কোনো স্বামী তোমাদের শত্রু কোনো সন্তান তোমাদের শত্রু কেন সন্তান শত্রু কেন বিবি শত্রু কেন স্বামী শত্রু কারণ ওই সন্তান আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে মুকদ্দমা দায়ের করে দাঁড়ায় যাবে কি বলবে রবদানা ইতুবর فأضلون السبيلا ربنا آتهم دعفين من العذاب ولعنهم لعنا كبيرا سلطان عمال ربنا بذب دعا الله سنة دعا يا بول بي ربنا يا কি বিচার চাও তাদেরকে ডাবল শাস্তি দিবেন। না এক শাস্তি তারা জিম্মদারি আদায় করে নেই আরেক শাস্তি হচ্ছে আমাদেরকে ভুল পথ দেখা চুপ থাকাটা এটাও ছিল চুপ থাকা তার জিম্মদারি ছিল না তার জিম্মদারি ছিল আমাকে অন্য আয়াতে আসছে সুরা হামিমা আয়াস ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তার ওই প্রসঙ্গ এনেছেন না তাহতা মিনাল আল্লাহ দুনিয়ায় যারা আমাদেরকে পথপ্রষ্ট করলো আপনি শুধু এদেরকে আমাদেরকে একটু দেখাই দেন কি ক্ষতিটা আমাদের করবে আপনি দেখা দেন বলে কি করবো পরে তার করিদায় পাড়া দিয়া তারপরে আমি জাহাঙ্গ নামে যাবো আপনার করিদায় পাড়া দিয়া আপনার সন্তান জাহাঙ্গামে যাবে আর যদি দিনদার বানায়া যাইতেন যদি দিনদার বানায় সন্তান অন্তত রব্বির হামহুমা পর্ণেওয়ালা যদি হয় যদি একবার বলে আল্লাহর কাছে তো বহারির হাজিস বনী এক ব্যক্তি পাপি পাপি গুনা করে করে গুনা করে বহু পাপিকে আমরা এমন দেখেছি আমার সাথে শেয়ার করেছে নিজের তো কোনো আমল নাই পাপ করতে করতে শেষ আমি আশা করছি বাচ্চারা আপনার কাছে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ অন্তত ওই বুসটা তো আছে আল্লাহর ভয় তো আছে আমি যখন মৃত্যুবরণ করব আমার যদি আল্লাহ পায় তো আমি শেষ তা কি করবা বলে আমারে জ্বালাইবা পোড়াই ছাই করা বাতাসের উল্টা আমাকে ছেড়ে দিবা ওই ছাই নানান জায়গায় ছড়াইয়া ছিটাইয়া যাবে আল্লাহ আমার আর পাবে না চিন্তা করেন সে তো একরকম কুফুরিও করছে কারণ ওই যে পুনর জীবন জীবন না পুনরুত্থানকে সে অস্বীকার করেছে আল্লাহ যে তাকে আগের মতো জিন্দা করতে সক্ষম এটাকে সে অস্বীকার করেছে অথচ তার মৃত্যুর পর আল্লাহর সামনে যখন তাকে দাঁড় করানো হয়েছে এই তুমি এই কাজটা কেন করলা নিজেকে পোড়াইয়া ছাই বানায়া কেন ছেড়ে দিলা তো হাদিসের কথা বান্দা আল্লাহকে বলেছে মাবুদ হাসি তুকাইয়া আরব হাসি তুকাইয়া আরব আমাদের হাওয়ালা করবে চিন্তা করতেছে আমি মনে করি ওই ভাইটা তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে অপরাধ বোধ আছে মানুষের অপরাধ বোধ না থাকা এটা একটা মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিক অপরাধ করি এই অনুভূতি যদি না থাকে তো সুযোগ জিন্দিগি হয় না অপরাধ করি কিন্তু অনুভূতি আছে আমি অনুত্ত হয়ে যদি থাকে আশা করা যায় আল্লাহ মাফ করবেন এমনই তো ওই বলি ইসরায়েলের ওই ব্যক্তি গুনাগার পাপি পাপি পাপ করে মৃত্যুর সময় সন্তানদেরকে ও সিয় করছে না মৃত্যুর সময় তার ইচ্ছা ছিল তার সন্তানকে মাদ্রাসায় পড়াবে তাও রাত পড়াবে শহীদের কিতাব তাওরাত পড়াবে তো সন্তান বড় হওয়ার আগে আগে তার ইন্তকাল হয়ে গেছে বিবির জানা ছিল স্বামীর এই ইচ্ছার কথা এই নিয়তের কথা তো সন্তান যখন মাদ্রাসায় যাওয়ার মতো বয়স বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে ওদিক ওই লোক যেহেতু গুণাহার গুণার শাস্তি সে পাওয়া শুরু করেছে আজাব শুরু হয়ে গেছে কিন্তু সন্তান যখন মাদ্রাসায় যায় তাওরাত শুরু করছে বিসমুল্লাহর রহমানুর রাহিম রাবিম আমি তার আজাব বন্ধ করে দাও যদি ওই রকম রাব্বের হামহুমা পর্ণে বানায় যান যদি ইমানটুকুনিয়া কবরে যাওয়া যায় তো আল্লাহ তাহলে তো আপনার ওই সন্তানের আপনাকে নাজাদ দিয়ে দিবেন আরে সন্তান আরও তো হাদিসে আসছে হাসরের মাঠে আল্লাহর সামনে যায়া দাঁড়াবে বাবা জাহান নামের রাস্তায় সন্তান জান্নাতের রাস্তায় তো সন্তান গুলা যায় বাবা মাকে জড়াইয়া ধরবে না দাঁড়াব তোমাদেরকে জাহান নামে যেতে দিব না জাহান যেতে দিব না আল্লাহ তো ফায়সালা জাহান্নাম তো রবের কাছে বলবে রব আমাদের বাবা মা ছাড়া তো আমরা জান্নাতে যাব না বাবা মা ছাড়া জান্নাতে যাবো না রব তো আল্লাহ তাল্লাহ ফায়সালা দিয়ে দিবেন যাও তুমিও জাননাতে যাও তোমার বাবা মারও জানাতে নিয়ে যাও এই সুযোগ গুলো হাতসেলা করতেছেন কিসের কারণে সে যখন উপযুক্ত হয়ে যায় সে তখন আপনাকে ছেড়ে দিয়ে চলে যায় আপনি তাকে রথ থেকে বিচ্ছিন্ন করেছেন না এটার শাস্তি আপনাকে দুনিয়ায় পেতে হয় কারণ সে তখন আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটা একদম হান্ড্রেড হান্ড্রেড আমরা একদম পরীক্ষা করে দেখেছি পরীক্ষিত আপনি তাকে রবের সাথে জোড়া লাগান নাই রব তাকে দুনিয়াও আপনার সাথে জুড়বেন না আখড়াতেও আপনার সাথে জুড়বেন না কোন কারণ তো নাই এটা অটোমেটিক সিস্টেম আরে ভাই ওই পোশাকের প্রসঙ্গ থেকে এই পর্যন্ত আসলাম জান্নাতে। হারামের সবচেয়ে খারাপ দিক আমল তো কবল হয় না এটা তো আমল যখন করবে কিন্তু হারামের এটা অন্যতম খারাপ দিক হচ্ছে তার শরীর থেকে আস্তে আস্তে পোশাক ঝরতে থাকে কমতে থাকে पोशा पड़े रसुलर पर शरियत मानदंडे से उलंग शरीयतर मानदंडे पोशाक हमसे जैसे पोशाके शर अंगो फुटे उठबे टाइप पोशा ना जैसे पोशाक पड़ार पर यला शर देखा जा পোশাক পরার পরেও সে উলঙ্গতের মানদণ্ড হচ্ছে যে পোশাক পরার পরেও পোশাক পরে উলঙ্গে পাওয়া যায় পাতলাও হয় আটষাট পোশাকও হয় খাটো পোশাকও হয় যার দ্বারা সতর ঢাকে না তো এই লিবাসে যখন আপনার সন্তান বাহিরে যায় নাই অপরাধীরা রাস্তায় ঘুর করে অপরাধীর বিরুদ্ধে আমাদের বলা অপরাধীর জন্য এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা এমন এক অবস্থায় আছি আল্লাহ সহি এই সন্তানের জিম্মাদার আপনি আল্লাহুল আপনার বিবির জিম্মাদার আপনি সন্তানের জিম্মার আপনি আল্লাহ রসুল বলেন প্রত্যেক জিম্মারকে তার অধীনস্থার দায়িত্বশীল কি দায়িত্ব আদায় করেছ আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন ও দুস্থ আল্লাহর ওই জিজ্ঞাসার মুখে যেন আমাদের করতে না হয় বড়রা আল্লাহর জিজ্ঞাসার কত ভয় করতেন কত ভয় করতেন সিদ্দিক গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আহ বলতেন আহ ইয়ালাই তার কন্তু অহ আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম তাই তো তাইও তার আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হত না তারা এত ভয় পাইতেন আল্লা সামনে দাঁড়ানোর ভয় যেই বাংলার অন্তরে আছে এই ভয়ের কারণে সে গুণাহ থেকে বিরত থাকে আল্লাহ তালা তার সুসংবাদ জানাচ্ছেন জান্নাল মা হচ্ছে তার চূড়ান্ত ঠিকানা এগুলো তাদেরকেও বুঝান। যে তুমিও তো জাহান নামে যাবা আমাকেও জাহান নামে নিবা তুমিও বাঁচো আমিও বাঁচি আমাদের দুনিয়া ও শান্তির হোক আমাদের আখেরা তো হোক মুক্তির হোক এই কথাগুলো দাওয়াতি আন্দাজে ভালোভাবে তাদেরকে বুঝাই আল্লাহ আমাদের গোটা সমাজকে পরিবেশ সমাজে করেন বিশেষ করে আমার পরিবার যেন জান্নাতি পরিবার হয়ে যায় প্রত্যেকের পরিবার যেন জান্নাতি পরিবার হয়ে যায় এটাই আজকে আমাদের শেষ কথা এটাই রবের কাছে চাওয়ার পাওয়ার প্রত্যাশা আমিন আমিন ও আমিনা আলহামদুলিল্লাহ রবীন্দ্র